শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার দ্বিতীয় পরিচ্ছেদ আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ সাতাশে অক্টোবর নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়ে আসিতেছেন পা নড়িতেছে মাত্র ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুঁশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খান কতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যেমন পাইলেন মেঝেতে বসিলেন অনেক লোকে স্থান হইল না তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্ত।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 তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা আমা এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুরের ক্রমে বাহ্যজ্ঞান হইতেছে গাজীপুরে নীলমাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারি বাবার কথা পারিলেন একজন ভক্ত, ঠাকুরের প্রতি মহাশয় এরা সব বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনও কথা কহিতে পারিতেছেন না ঈষৎ হাস্য করিলেন ভক্ত, ঠাকুরের প্রতি মহাশয় পহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন খোল্টা